सत्यजित रेखा रोमाचकर दिए सजान रेडियो मिर्ची सनडेन्स ब्राउन साहेबर बाड़ी गल्पट प्रथम प्रकाशित है सन्देश पत्रिकाय आषाढ़्रवण संख्य तेरश आठत्तर बंगब्दे अर्थात উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে গল্প পাঠে মীর প্রধান চরিত্রে রঞ্জন অনিকেন্দ্র মিস্টার ব্যানার্জি ডক্টর লাকিন ব্রাউন সাহেব এবং সাইমন শুরু হচ্ছে ব্রাউন সাহেবের বাড়ি রাউন সাহেবের ডায়রিটি হাতে আসার পর থেকেই ব্যাঙ্গালোর যাবার একটা সুযোগ খুঁজছিলাম সেটা এলো বেশ অপ্রত্যাশিতভাবে আমাদের বালিগঞ্জ স্কুলের বাতসরিক রিউনিয়নে দেখা হয়ে গেল আমার পুরনো সহবাঠি অনিকেন্দ্র ভৌমিকের সঙ্গে অনিক বলল সে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেসে চাকরি করছে একবার ঘুরে জানা এসে আমার ওখানে দ্য বেস্ট প্লেস ইন ইন্ডিয়া একটা বাড়তি ঘরও আছে আমার বাড়িতে আসবে অনেক স্কুলে থাকতে আমার খুবই বন্ধু ছিল তারপর যা হয় আর কি কলেজ হয়ে গেল দুজনের আলাদা তাছাড়া ও বিজ্ঞান আর আমি আর্টস দুজনে প্রায় উল্টো রাস্তা ধরে চলতে আরম্ভ করলাম মাঝে ও আবার চলে গেল বিলেতে ফলে ক্রমে দুজনের বন্ধুত্বের মধ্যেও অনেকটা ব্যবধান এসে পড়ল আর আজ প্রায় বারো বছর পর তার সঙ্গে দেখা বললাম গিয়ে পড়তে পারি কোন সময়টা ভালো এনি টাইম ব্যাঙ্গালোরে গরম নেই সাধে কি জায়গাটা সাহেবদের এত প্রিয় তুই যখনই আসতে চাস আসিস তবে সাত দিনের নোটিস পেলে ভালো হয় যাক তাহলে ব্রাউন সাহেবের বাড়িটা দেখার সৌভাগ্য হলেও হতে পারে কিন্তু তার আগে সাহেবের ডায়েরিটার কথা বলা দরকার আমি হলাম যাকে বলে পুরনো বইয়ের পোকা ব্যাংকে কাজ করে প্রতি মাসে যা রোজগার হয় তার অন্তত অর্ধেক টাকা পুরনো বই কেনার পেছনে খরচ হয় ভ্রমণ কাহিনী শিকারের গল্প ইতিহাস আত্মজীবনী ডায়েরি কত রকম বই না গত পাঁচ বছরে জমে উঠেছে আমার পোকায় কাটা পাতা বার্ধক্যে ঝুরঝুড়ে হয়ে যাওয়া পাতা ড্যাম্পে বিবর্ণ হওয়া পাতা এসবই আমার কাছে অতি পরিচিত এবং অতি প্রিয় জিনিস আর পুরনো বইয়ের গন্ধ প্রথম বৃষ্টির পরে ভিজে মাটির সোঁদা গন্ধ আর পুরনো বইয়ের পাতার গন্ধ এর জুড়ি নেই অগরু কস্তুরি কোলা ভাসনুহানা মায় ফরাসি সেরা পারফিউমের সুবাস এই দুটো গন্ধর কাছে হার মেনে যায় এই পুরনো বই কেনাই আমার একমাত্র নেশা আর পুরনো বই কিনতে গিয়েই পাওয়া ব্রাউন সাহেবের ডায়েরিটা বলে রাখি এই ডায়েরি কিন্তু ছাপা ডায়েরি নয় যদিও সেরকম ডায়রিও আমার আছে এ ডায়রি একেবারে খাগের কলমে লেখা আসল ডায়রি লাল চামড়ায় বাঁধানো সাড়ে তিনশো পাতার রুল টানা খাতা ছ ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি মলাটের চারপাশে সোনার জলের নকশা করা বর্ডার তার মাঝখানে সোনার ছাপার অক্ষরে লেখা সাহেবের নাম জন মিডলটন ব্রাউন মলাট খুললে প্রথম পাতায় সাহেবের নিজের হাতে নাম সই তার নিচে সাহেবের ঠিকানা এভারগ্রিন লজ ফ্রেজা টাউন ব্যাঙ্গালোর আর তার নিচে লেখা জানুয়ারি অর্থাৎ এ ডাইরির বয়স হল একশো এই ব্রাউন সাহেবের নাম লেখা অন্য আরও খানকতক বইয়ের সঙ্গে ছিল এই লাল চামড়ায় বাঁধানো খাতাটা নাম করা বইয়ের তুলনায় দাম খুবই কম মকবুল চাইল কুড়ি আমি বললাম দশ শেষটায় বারো টাকার বিনিময়ে বইটা আমার সম্পত্তি হয়ে গেল ব্রাউন যদি নাম করা কেউ হতেন তাহলে এই বইয়ের দাম হাজার টাকা হতে পারত ডায়েরিটাতে তখনকার দিনের ভারতবর্ষে সাহেবদের দৈনন্দিন জীবনের বাইরে আর কিছু জানতে পাব এমন আশা করিনি সত্যি বলতে কি প্রথম সখানেক পাতা পড়ে তার বেশি পাইও ব্রাউন সাহেবের পেশা ছিল স্কুল মাস্টারই ব্যাঙ্গালোরের কোনো একটা স্কুলে শিক্ষকতা করতেন সাহেব নিজের কথাই বেশি বলেছেন মাঝে মাঝে ব্যাঙ্গালোর শহরের বর্ণনা করেছেন এক জায়গায় তখনকার বড় লাঠের গিন্নি লেডি ক্যানিংয়ের ব্যাঙ্গালোর আসার ঘটনা বলেছেন ব্যাঙ্গালোরের ফুল ফল গাছপালা ও তার নিজের বাগানের কথা বলেছেন এক এক জায়গায় আবার ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলে তার পৈতৃক বাড়ি আর তার পিছনে ফেলে আসা আত্মীয় স্বজনের কথা বলেছেন তার স্ত্রী এলিজাবেথের উল্লেখ আছে তবে স্ত্রীটি কয়েক বছর আগেই মারা গিয়েছিলেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাইমন নামে কোনো এক ব্যক্তির বারম্বার উল্লেখ এই সাইমন যে কে ছিলেন তাঁর ছেলে না ভাই না ভাগ্নে না বন্ধু নাকি সেটা বোঝার কোনো উপায় ডায়েরিতে নেই তবে সাইমনের প্রতি ব্রাউন সাহেবের যে একটা গভীর টান ছিল সেটা বুঝতে কোনো অসুবিধে হয় না সাইমনের বুদ্ধি সাইমনের সাহস সাইমনের রাগ অভিমান দুষ্টুমি খামখেয়ালিপনা ইত্যাদি কথা বার বার আছে ডায়রিতে সাইমন অমুক চেয়ারটায় বসতে ভালোবাসে আজ সাইমনের শরীরটা ভালো নেই সাইমনকে আজ সারা দিন দেখতে পাইনি বলে মন খারাপ এই ধরনের সব খুঁটি খবরও আছে আর আছে সাইমনের মর্মান্তিক মৃত্যুর খবর বাইশে সেপ্টেম্বর সন্ধে সাড়ে সাতটা নাগাদ বজরাঘাতে সাইমনের মৃত্যু হয় পরের দিন ভোরবেলা ব্রাউন সাহেবের বাগানে একটা বাজে ঝোলসে যাওয়া ইউকালিপ্টস গাছের পাশে সাইমনের মৃতদেহ পাওয়া যায় এরপর থেকে একটা মাস ডায়েরিতে প্রায় আর কিছুই লেখা হয়নি যেটুকু হয়েছে তার মধ্যে শোক আর হতাশার কথা ছাড়া আর কিছুই নেই ব্রাউন সাহেব দেশে ফিরে যাবার কথা ভেবেছেন কিন্তু সাইমনের আত্মা থেকে দূরে সরে যেতে তার মন চায়নি সাহেবের স্বাস্থ্য যেন অল্প অল্প ভেঙে পড়েছে আজও স্কুলে গেলাম না কথাটা পাঁচ জায়গায় বলা হয়েছে লুকাস বলে একজন ডাক্তারের উল্লেখও আছে তিনি ব্রাউন সাহেবকে পরীক্ষা করে ওষুধ বাতলে গেছেন তারপর হঠাৎ দোসরা নভেম্বর ডায়েরিতে এক আশ্চর্য ঘটনার উল্লেখ এবং এই ঘটনাই আমার কাছে ডায়েরির মূল্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে ব্রাউন সাহেব এই ঘটনাটা লিখেছেন রোজকার নীলের বদলে লালকালিতে তাতে বলছেন আমি বাংলায় অনুবাদ করছি আজ এক অভাবনীয় আশ্চর্য ঘটনা আমি বিকালে লালবাগে গিয়েছিলাম গাছপালার সান্নিধ্যে আমার মনটাকে একটু শান্ত করার জন্য সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফিরে বৈঠকখানায় ঢুকেই দেখি সাইমন ফায়ার পাশে তার প্রিয় হাই ব্যাকড চেয়ারটিতে বসে আছে সাইমন সত্যি সাইমন আমি তো দেখে আনন্দে আত্মহারা আর শুধু যে বসে আছে তা নয় সে এক দৃষ্টে আমারই দিকে তাকিয়ে আছে তার স্নেহ চোখ দুটি দিয়ে এদিকে ঘরে বাতি নেই আমার ফাঁকিবাজ খানসামার টমাস এখনো ল্যাম্প জ্বালেনি তাই সাইমনকে আরেকটু ভালো করে দেখব বলে আমি পকেট থেকে দেশলাইটা বার করলাম কাঠি বার করে বাক্সের গায়ে আলো জ্বলে উঠল কিন্তু কি আফসোস এই কয়েক মুহূর্তের মধ্যেই मन उधाओ अवश्य सैमन के बाद देखते पा सेटाई तो आशा करूत अवस्थातेझेमाझे से देखा दिए जाए तो मन थब दुख दूर हो जाए सत्य आज एक अपूर्व आनंद दिन सैमन मरे गाँव के भोलक प्रिय चेयरिटी से भोले তো হাই সাইমন মাঝে মাঝে দেখা দিও আর কিছু চাই না আমি তোমার কাছে এইটুকু পেলেই আমি বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবো। এর পরে ডায়েরি আর বেশি দিন চলেনি যেটুকু আছে তার মধ্যে কোনো দুঃখের ছাপ নেই কারণ সাইমনের সঙ্গে ব্রাউন সাহেবের প্রতিদিনই একবার করে দেখা হয়েছে সাইমনের ভূত সাহেবকে হতাশ করেনি ডায়েরির শেষ পাতায় লেখা আছে যে আমাকে ভালোবাসে তার মৃত্যুর পরেও যে তার সে ভালোবাসা অটুট থাকে এই জ্ঞান লাভ করে আমি পরম শান্তি পেয়েছি ব্যাস এই শেষ কিন্তু এখন কথা হচ্ছে ব্রাউন সাহেবের এই বাড়ি ব্যাঙ্গালোরের ফ্রেজা টাউনের এভারগ্রিন লজ এখনো আছে কি আর সেখানে এখনো সন্ধ্যাকালে সাইমন সাহেবের ভূতের আগমন হয় কি আর সে ভূত কি অচেনা লোককে দেখা দেয় আমি যদি সে বাড়িতে গিয়ে একটা সন্ধ্যা কাটাই তাহলে সাইমনের ভূতকে দেখতে পাব কি ব্যাঙ্গালোরে এসে প্রথম দিন অনেককে এসব কিছুই বলিনি সে আমাকে তার অ্যাম্বাসেডার গাড়িতে করে সমস্ত ব্যাঙ্গালোর শহর ঘুরিয়ে দেখিয়েছে এমনকি ফ্রেজার টাউনো ব্যাঙ্গালোর সত্যিই সুন্দর জায়গা তাই শহরটা সম্বন্ধে উচ্ছ্বাস প্রকাশ করতে আমার কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়নি শুধু সুন্দর নয় কলকাতার পর এমন একটা শান্ত কোলাহল শূন্য শহরকে প্রায় একটা অবাস্তব স্বপ্নরাজ্যের মতো মনে হয় দ্বিতীয় দিন ছিল রবিবার সকালে অনিকের বাগানে রঙিন ছাতা তলায় বসে চা খেতে প্রথম ব্রাউন সাহেবের প্রসঙ্গটা তুললাম ও শুনে টুনে হাত থেকে চায়ের পেয়ালা নামিয়ে বেতে টেবিলের ওপর রেখে বলল দেখ রঞ্জন যে বাড়ির কথা বলছিস সে বাড়ি হয়তো থাকলেও থাকতে পারে একশো বছর আর এমন কি বেশি তবে সেখানে গিয়ে যদি ভূত টুত দেখার লোভ থেকে থাকে তোর তাহলে আমি ওর মধ্যে নেই কিছু মনে করিস নি ভাই আমি চিরকালই একটু অতিরিক্ত সেন্সিটিভ এমনি দিগ্যি আছি আজকের দিনের শহরের কোনো উপদ্রব নেই এখানে ভূতের পেছনে ছোটা মানে সাত করে উপদ্রব ডেকে আনা ওর মধ্যে আমি নেই অনেকের কথা শুনে বুঝলাম এই বারো বছরে ও বিশেষ বদলায়নি স্কুলে ভিতু বলে ওর বদনাম ছিল বটে মনে পড়ল একবার আমাদের ক্লাসেরই জয়ন্ত আর আরও কয়েকটি ডানপিঠে ছেলে ওকে এক সন্ধ্যায় বালিগঞ্জ সার্কুলোর রোডের রাইডিং স্কুলের কাছটাতে মস্তক সাদা কাপড় মুড়ি দিয়ে ভয় দেখিয়েছিল অনিক এই ঘটনার পর দু দিন ইস্কুলে আসেনি এবং অনেকের বাবা নিজে হেডমাস্টার বীরেশ্বরবাবুর কাছে এসে ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছিলেন আমি এ বিষয়ে কিছু বলার আগেই অনিক হঠাৎ বলে উঠল তবে নিহাতি যদি তোর যেতে হয় তাহলে সঙ্গীর অভাব হবে না আসুন মিস্টার ব্যানার্জি পিছন ফিরে দেখি একটি বছর পঁয়তাল্লিশের ভদ্রলোক অনিকের বাগানের গেট দিয়ে ঢুকে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছেন বেশ বলিষ্ঠ চেহারা প্রায় ছ ফুট হাইট বরণে ছাই রঙের হ্যান্ডলুমের প্যান্টের ওপর গাঢ় নীল টেরেলিনের বুশ শার্টের গলায় সাদা কালো বাটিকের ছোপ মারা সিল্কের মাফলার অনেক পরিচয় করিয়ে দিল আমার বন্ধু রঞ্জন সেনগুপ্ত মিস্টার ঋষিকেশ ব্যানার্জি ভদ্রলোক শুনলাম ব্যাঙ্গালোরের এয়ারক্রাফ্ট ফ্যাক্টরিতে কাজ করেন বহু দিন বাংলাদেশ ছাড়া তাই কথার মধ্যে একটা অবাঙালি টান এসে পড়েছে আর অজস্র ইংরেজি শব্দ ব্যবহার করেন অনেক বেয়ারাকে ডেকে আর এক পেয়ালা চায়ের কথা বলে দিয়ে একেবারে সোজা সুজি ব্রাউন সুযের বাড়ির কথাটা পেরে বসলো। কথাটা শুনে ভদ্রলোক এমন অট্টহাস্য করে উঠলেন যে কিছুক্ষণ থেকে যে কাঠ বিড়ালিটাকে দেখছিলাম আমাদের টেবিলের আশপাশে নির্ভয় ঘোরাফেরা করছে সেটা ল্যাজ উঁচিয়ে একটা দেবদারু গাছের গুঁড়ি শটান একেবারে মক ডালে পৌঁছে গেল গোস্টস্টস दिन आजकलता एक कौतूहल थकते क्षति एम तो भूत वैज्ञानिक व्याख्या दस बचर मध्य बनार्जी हासि तबुओ थमे लक्ष्य कर लो भद्रलोकर दाँत गुल झकझके और मजबूत অনিক বলল। যাই হোক মিস্টার ব্যানার্জি গোস্ট ওর নো গোস্ট এমন বাড়ি যদি একটা থেকেই থাকে আর রঞ্জনের যদি একটা উদ্ভট খেয়াল হয়েই থাকে একটা সন্ধ্যাবেলা ওকে নিয়ে খানিকটা সময়ের জন্য ও বাড়িতে কাটিয়ে আসতে পারেন কিনা না বলুন ও কলকাতা থেকে এসে যে। আমার গেস্ট ওকে তো আর আমি একা যেতে দিতে পারি না সেখানে আর সত্যি বলতে কি আমি নিজে মানুষটা একটু অতিরিক্ত जा सवधानी हमें जो कुछते -कुछते <laughs> नहीं जाधेर चे असुविधे बसी मिस्टर बनार्जी तरह शर्टर पकेट थे एक बैंका पाइप बार करूँते कूजते बोलेंपत्ति तीन जेते केवल एक कंडिशने संगे शुद्ध एक जन के नेबना दूजन के देव कथाटा शेष कर बनार्जी आर हासल और तार फले आशेपाशे गाचे चार पाँच रकम पाखिर चित डाना झापटान आवाज़ शा गर मुख किंचे देखाले से आपत्ति करते नाम बोलें बड़ीटार बनार्जी जिज्ञेस कर लभारग्रीन लज फ्रेजर टा थाई तो बोल डायर भद्रलोक पाइप टान दिले फ्रेजाराउने सहेब देर कि बटे कटेज टाइपर एनी जेते जो हुआ है, तो देरी व्हाट एबाउट <laughs> आज विकेल यारटे नागाद इंजिनियर हम মেজাজটা একেবারে পুরো দস্তুর মিলিটারি এবং সাহেবী ঘড়ি ধরে চারটের সময় হৃষিকেশ ব্যানার্জি তাঁর মরেস মাইনার গাড়িটি নিয়ে হাজির গাড়িতে যখন উঠছি তখন ভদ্রলোক জিজ্ঞেস করলেন সঙ্গে কি কি নিলেন অনেক ফিরিস্তি দিল একটা পাঁচ সেলের টর্চ ছটা মোমবাতি फार्सट एड एक्ट एक बड़ फ्लस्क भर्ती गरम कफीस हैंड सैंड पैकेट तर मशाताड़ान्यूब ओडोमसनार्जी जिज्ञेस कर लू भूत के कि अस्त्र दिए किए कि रंजन तर सम भूत की सलिड ना कि जो मिस्टर बनार्जी গাড়ির দরজা বন্ধ করে বললেন আমার কাছে একটি ছোটখাটো আগ্নেয়াস্ত্র আছে সুতরাং গাড়ি ছাড়ার পর ব্যানার্জি বললেন এভারগ্রিন লজের ব্যাপারটা একেবারে কাল্পনিক নয় আমি একটু অবাক হই বললাম আপনি কি এর মধ্যে খোঁজ নিয়েছেন নাকি बैनार्जी रीतिमत कसरतर संगे दूटो सल चालक के पर पास काल आई एम अरि मैथाटिकल मैं मिस्टर सेंगुप्त जेखने जा जगह अटल आना सेटार सम्बन्धे आगे खोज नहीं रखा उचित नी ओदिकटा श्रीनिवास देशमुख थे एक संगे गल्फ खिली अनेक दिन आलाप सकाले एखान गेसलम বলল এভারগ্রিন লজ বলে একটা একতলা কটেজ নাকি প্রায় পঞ্চাশ বছর থেকে খালি পড়ে আছে বাড়ির বাইরের বাগানে বছর দশেক আগে পর্যন্ত লোককে পিকনিক করতে যেত হ্যাঁ কোনার যায় না খুব নিরবিরি জায়গা বাড়িটা আগেও নাকি একটা না বেশি দিন কেউ ও বাড়িতে থাকেনি তবে হন্টেড হাউস বলে কেউ কোনো দিন অপবাদ দেয়নি বাড়িটার বাড়ির ফার্নিচার সব বহুদিন আগেই নিলাম হয়ে গেছে তার কিছু নাকি কর্নেল মার্সারের বাড়িতে আছে অনিকেন্দ্রে ভালোই করেছ ব্যাঙ্গালোরের পরিষ্কার প্রশস্ত রাস্তা দিয়ে গাড়ি করে যেতে যেতে বারবারই মনে হচ্ছিল যে শহরটা এতই অভুতুড়ে যে এখানে একটা হানাবাড়ির অস্তিত্ব কল্পনা করাই কঠিন কিন্তু তারপরেই আবার মনে পড়ে যাচ্ছিল ব্রাউন সাহেবের ডায়রির কথা লোকে নেহাত পাগল না হলে ডায়রিতে আজগুবি কথা বানিয়ে লিখবে কেন সাইমানের ভূত ব্রাউন নিজে দেখেছেন একবার নয় অনেকবার সে ভূত কি আমাদের জন্য একবার দেখা দেবে না বিলেতে আমি যাইনি কিন্তু বিলেতের কটেজের ছবি বইয়ের পাতায় ঢের দেখেছি এভারগ্রিন লজের সামনে দাঁড়িয়ে মনে হল সত্যিই যেন ইংল্যান্ডের কোনো গ্রামাঞ্চলের একটা পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে এসে পড়েছি কটেজের সামনেই ছিল বাগান সেখানে ফুলের কেয়ারির বদলে এখন শুধু ঘাস আর একটা ছোট্ট কাঠের গেট যাকে ইংরেজিতে বলে উইকেট দিয়ে বাগানে ঢুকতে হয় সেই গেটের গায়ে একটা ফলকে খোদাই করে এখনো লেখা রয়েছে বাড়ির নামটা তবে হয়তো কোনো চড়ুইভাতির দলেরই কেউ রসিকতা করে এভারগ্রিন কথাটার আগে একটা এন জুড়ে দিয়ে সেটাকে নেভাগ্রিন করে দিয়েছে আমরা গেট দিয়ে ঢুকে বাড়ির দিকে এগোলাম চারিদিকে অজস্র গাছপালা ইউকালেপ্টাসও গোটা তিনেক রয়েছে দেখলাম আর যা গাছ আছে তার অনেকগুলোরই নাম আমার জানা নেই চোখেও দেখিনি এর আগে কোনো দিন ব্যাঙ্গালোরের জল নাকি এমনই গুণ যে সেখানে যে কোনো দেশের যে কোনো গাছি বেঁচে থাকে কটেজের সামনে একটা তালির ছাউনি দেওয়া পটিক তার ব্যাঁকা থামগুলো বে লতা উঠেছে ওপরদিকে ছাউনির অনেক টালি নেই ফলে ফাঁক দিয়ে আকাশ দেখা যায় সামনের দরজার একটা পাল্লা ভেঙে কাত হয়ে আছে বাড়ির সামনের দিকের দরজা জানলার কাঁচ অধিকাংশই ভাঙা দেয়ালের উপর শ্যাওলা ধরে এমন অবস্থা হয়েছে যে বাড়ির আসল রংটা যে কি ছিল তা আর বোঝার উপায় নেই দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম আমরা ঢুকেই একটা প্যাসেজ পিছন দিকে একটা ভাঙা দরজার ভেতর দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে আমাদের ডাইনে বাঁয় ঘর ডাইনেরটাই বেশি বড় বলে মনে হল আন্দাজে বুঝলাম এটাই হয়তো বৈঠকখানা ছিল মেঝেতে বিলিতি কায়দায় কাঠের তক্তা বসানো তার কোনোটাই প্রায় আস্ত নেই সাবধানে পা ফেলতে হয় এবং প্রতি পদক্ষেপে খুট খাট খচ খচ শব্দ থাকে আমরা ঘরটাতে ঢুকলাম বেশ বড় ঘর ফার্নিচার না থাকাতে আরও খাঁ খাঁ করছে পশ্চিম আর উত্তর দিকে জানালার শাড়ি একদিকে জানালা দিয়ে গেট সমেত বাগান আর অন্য দিক দিয়ে গাছের শাড়ি দেখা যাচ্ছে এরই একটাতে কি বাজ পড়েছিল সাইমন দাঁড়িয়েছিল সেই গাছের নিচে তৎক্ষণাৎ মৃত্যু ভাবতে গাটা ছমছম করে উঠল এবারে দক্ষিণ দিকে জানলা বিহীন দেয়ালের দিকে চাইলাম বা কোনে ফায়ার এই ফায়ার প্লেস পাশেই ছিল प्रिय चेयरखाना घर सिलिंग चाहते चोल झूल और माकसार जाले सूदृश्रीन लगता मिस्टर बनार्जी प्रथम दिखे बिलिति सुर भाजपा पाइप পোকার না রামি অনেক হাতের জিনিসপত্র মেজেতে সাজিয়ে চাদরটা বিছিয়ে মাটিতে বসতে যাচ্ছিল এমন সময় একটা শব্দ কানে এল অন্য কোনো ঘরে কেউ জুতো পায়ে হাঁটছে অনেকের দিকে চেয়ে দেখলাম সে ফ্যাকাশে হয়ে গেছে পায়ের শব্দটা থামল মিস্টার ব্যানার্জি হঠাৎ মুখ থেকে পাইপটা নামিয়ে নিয়ে বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন সঙ্গে সঙ্গে আমরা তিনজনে প্যাসেজের দিকে এগোলাম অনেক আলতো করে আমার কোটের আস্তিনটা ধরে নিয়েছে এবার জুতোর শব্দটা আবার শুরু হলো রা বাইরে প্যাসেজে গিয়ে পড়তেই ডান দিকের ঘরটা থেকে একটি ভদ্রলোক বেরিয়ে এসে সামনে আমাদের দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন লোকটি ভারতীয় মুখ ভর্তি খোঁচাখোঁচা দাড়িগোঁপ সত্ত্বেও ইনি যে ভদ্র এবং শিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই ভদ্রলোক বললেন হ্যালো আমরা কি বলবো ঠিক বুঝতে পারছি না এমন সময় আগন্তুক নিজেই আমাদের কৌতূহল নিবৃত্ত করলেন टेश आई एम ए पेंटा कि मालिक ना खेनजी हाँ घूरते घूरते भावी जो पावा क्जेजिओ होते भागा चोरएत्ति मालिक बोधयल खोज सामने रास्ता मिनिट पांचेक हाँ पथ थैंक मिस्टर वेकटेश बड़िए चले गे गेट खोलार बन्ध कर शब्द पवार नार्जी आबाद अट्टह हेसे बोलें आ, मिस्टर सेंगुप्त इन निश्चय नन हमें हेसे बोल सब्र शो पाँचटा एर मध्य ही अपनी भूत आशा करें कि भूत हलविंश शत निश्चय नन कारण ताशाकम हतो আমরা ইতিমধ্যে বৈঠকখানায় ফিরে এসেছি অনেক মাটিতে পাতা চাদরের ওপর বসে পড়ে বলল মিথ্যে কল্পনার প্রশ্রয় দিয়ে নার্ভাসনেস বাড়ানো তার চেয়ে তাস হোক আগে মোমবাতি খান কতক জ্বালাও দেখি হ্যাঁ ব্যানার্জি বললেন এখানে বড় ঝপ করে সন্ধে নামে দুটো মোমবাতি জ্বালিয়ে কাঠের মেঝেতে দাঁড় করিয়ে ফ্লাস্কের ঢাকনিতে কফি ঢেলে তিনজনে পালা করে খেয়ে নিলাম একটা কথা আমার কিছুক্ষণ থেকে মনে আসছিল সেটা আর না বলে পারলাম না ভূতের নেশা যে আমার ঘাড়ে কিভাবে চেপেছে সেটা আমার এই কথা থেকেই বোঝা যাবে ব্যানার্জিকে উদ্দেশ্য করে বললাম আপনি বলছিলেন কর্নেল মার্শার এ বাড়ির ফার্নিচার কিছু কিনেছিলেন তিনি যদি এতই কাছে থাকেন তাহলে তার বাড়িতে গিয়ে একটা জিনিসের খোঁজ করে আসা যায় কি। কি জিনিস ব্যানার্জি প্রশ্ন করলেন একটা বিশেষ ধরনের হাই ব্যাকড চেয়ার অনেক যেন একটু বিরক্ত হই বলল কেন বলতো হঠাৎ এখন হাই ব্যাকড চেয়ারের খোঁজ করে কি হবে না মানে ব্রাউন সাহেব বলেছেন ওটা নাকি সাইমনের খুব প্রিয় চেয়ার ছিল সে ভূত হয়েও ওটাতে এসে বসত ওটা থাকতো ওই ফায়ার প্লেস্টার পাশে হয়তো ওটা ওখানে এনে রাখতে পারলে অনেক বাধা দিয়ে বলল তুই ব্যানার্জি সাহেবের ওই মরিস গাড়িতে করে হাই ব্যাক চেয়ার নিয়ে আসবি নাকি আমরা তিনজনে ওটাকে কাঁদে করে আনবো তোর কি মাথা খারাপ হয়েছে ব্যানার্জি এবার হাত তুলে আমাদের দুজনকেই থামিয়ে দিয়ে বললেন কার্ডেল মার্শার যা কিনেছেন তার মধ্যে ওরকম চেয়ার নেই এটা আমি জানি তার বাড়িতে আমার যথেষ্ট যাতায়াত আছে ওটা থাকলে আমার চোখে পড়তো जत दूर जान उ बुक केस दोटो अएल पेंटिंग खानकत फुलदानी और शल्फे सजिए रखार जो गुटी कतक को शखेर जिन जाट अबजेक्ट बोले दमे गलम अनेक तार शाफिल करतेम्भ करजी बोलें रामी होक और ये सब खेला जमे भलो जदि पैसा दिए खेला जाए আপনাদের আপত্তি আছে কি বললাম মোটেই না তবে আমি ব্যাংকের সামান্য চাকুরে বেশি হারবার সামর্থ্য আমার নেই বাইরে দিনের আলো ম্লান হয়ে এসেছে আমরা খেলায় মন দিলাম আমার তাসের ভাগ্য কোনোদিনই ভালো না আজও তার ব্যতিক্রম লক্ষ্য করলাম না আমি জানি অনেক মনে মনে নার্ভাস হয়ে আছে সুতরাং জিতলে পরে আমি অন্তত একটু নিশ্চিন্ত হতাম কিন্তু তারও কোনো লক্ষণ দেখলাম না কপাল ভালো একমাত্র মিস্টার ব্যানার্জির গুনগুন করে বিলিতি সুর ভাঁজছেন আর দানের পর দান জিতে চলেছেন খেলতে খেলতে নিস্তব্ধতার মধ্যে একবার একটা বেড়ালের ডাক শুনলাম তার ফলে আমার মনটা আরও যেন একটু দমে গেল বাড়িতে বেড়ালেরও থাকা উচিত নয় কথাটা বলাতে ব্যানার্জি হেসে বললেন বাট ইট ওয়াজ আ্ল্যাক ক্যাট ওই প্যাসেজ দিয়ে হেঁটে গেল ব্ল্যাক ক্যাট তো ভূতের সঙ্গে যায় ভালোই তাই না খেলা চলতে থাকলো বেশ কিছুক্ষণের জন্য একবার মাত্র একটা অজানা পাখির কর্কশ ডাক ছাড়া আর কোনো শব্দ দৃশ্য বা ঘটনা আমাদের একাগ্রতায় বাধা পড়তে দেয়নি ঘড়িতে সাড়ে ছটা বাইরের আলো নেই বললেই চলে আমি একটু ভালো তাস পে পরপর দুবার জিতেছি আর এক রাউন্ড রামি হয়ে গেছে ইতিমধ্যে এমন সময় হঠাৎ একটা অস্বাভাবিক শব্দ কানে এলো কে যেন বাইরের দরজায় টোকা মারছে আমাদের তিনজনেরই হাত তাস শুদ্ধ নিচে নেমে এল অনেক এবার আরও ভ্যাকাশে আমার বুকের ভিতরেও কম্পন শুরু হয়েছে কিন্তু মৃত্যুক দেখলাম ঘাবড়ন হঠাৎ করে তার বাছ খাই গলায় চিঁচিয়ে উঠলেন আবার দরজায় টোকা ব্যানার্জি তদন্ত করার জন্য তড়াক করে উঠে পড়লেন আমি খপ করে ভদ্রলোকের প্যান্টটা ধরে চাপা গলায় বললাম যাবেন না তিনজনে সঙ্গে ঘর থেকে বেরোলাম এসে বাঁদিকে চাইতেই দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে তার পরনে স্যুট ও হাতে একটা লাঠি অন্ধকারে তাকে চেনার কোনো উপায় নেই অনেক আবার আমার আস্তিন চেপে ধরল এবার আরও চোরে ওর অবস্থা দেখেই বোধ হয় আমার মনে আপনা থেকেই একটা সাহসের ভাব এলো। ব্যানার্জি ইতিমধ্যে আরও কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠলেন ও হ্যালো ডক্টর লার্কিন আপনি এখানে এবার আমিও প্রৌঢ় সাহেবটিকে বেশ ভালোভাবেই দেখতে পেলাম অমায়িক সাহেবটি তার সোনার চশমার পিছনে নীল চোখ দুটোকে কুঁচকে হেসে বললেন দেখলাম বাইরে জানালা দিয়ে মোমবাতির আলো দেখা যাচ্ছে তাই ভাবলাম একবার ডেউ মেরে দেখে যাই তুমি খেয়ে ফাগলামি খরচ এই পড়ো বাড়ির হেসে বললেন একটু ধরনের আমরা নিচেদের বাড়ির খেলছে বসে রোমান লার্কিন সাহেব হাত তুলে গুড করে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেলেন আর সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ভূতের আশা পরিত্যাগ করতে হলো। কি আর করি আবার তাসে মনোনিবেশ করলাম প্রথম দিকে প্রায় সাড়ে চার টাকার মতো হারছিলাম গত আধ ঘন্টায় তার খানিকটা ফিরে পেয়েছি সাইমানের ভূত না দেখলেও শেষ পর্যন্ত তাসে কিছু জিতে বাড়ি ফিরতে পারলেও আজকের আউটিংটা কিছুটা সার্থক হয় ঘড়ির দিকে মাঝে মাঝেই চোখটা চলে যাচ্ছিল আসল ঘটনাটা কখন ঘটেছিল তার টাইম আমার জানা আছে ব্রাউন সাহেবের ডায়েরি থেকে জেনেছিলাম যে সন্ধ্যার এই সময়টাতেই বাজ পড়ে সাইমনের মৃত্যু হয় আমি তাস বাঁটছি মিস্টার ব্যানার্জি তার পাইপে আগুন ধরাচ্ছেন অনেক সবেমাত্র মাত্র স্যান্ডউইচ খাওয়ার মতলবে প্যাকেটটাতে হাত লাগিয়েছে এমন সময় তার চোখের চাহনিটা মুহূর্তের মধ্যে বদলে গিয়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আড়ষ্ট হয়ে গেল তার দৃষ্টি দরজার বাইরে প্যাসেজের দিকে বাকি দুজনের চোখও স্বভাবতই সেদিকে চলে গেল যা দেখলাম তাতে আমারও কয়েক মুহূর্তের জন্য গলা শুকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বাইরে প্যাসেজের অন্ধকারের মধ্যে এক জোড়া জ্বলন্ত চোখ আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে ফসফরাসের মতো ফিকে সবুজ আর হলদে মেশানো একটা আভা এই নিষ্পলক চাউনিতে মিস্টার ডান হাতটা धीरे धीरे कोटर वेस्ट पकेटर दिखे चले गल ठीक से मुहूर्ते जान मैजिकर मत बेपार जल मतो परिष्कार गन थ सम भय दूर कर दिल्ल आपनर पिस्तल दरकार नहीं मशाई यार से कलो बेड़ा कथाय अनेको जान भरसा पेल ব্যানার্জি পকেট থেকে তার হাত করে এনে চাপা গলায় বললেন এবার জ্বলন্ত চোখ দুটো আমাদের ঘরের দিকে এগিয়ে এল চৌকাট পেরুতেই মোমবাতির আলোতে প্রমাণ হল আমার কথা এটা সেই কালো বেড়ালটাই বটে চৌকাট পেরিয়ে বিড়ালটা বাঁদিকে ঘুরল আমাদের দৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঘুরছে তাকে অনুসরণ করছে এবারে আমাদের তিনজনের গলা দিয়ে এক সঙ্গে একটা শব্দ বেরিয়ে পড়ল আচমকা বিস্ময়ের ফলে যে শব্দ আপনা থেকেই মানুষের মুখ থেকে বেরয়ে এ সেই শব্দ এই শব্দের কারণ আর কিছুই না আমরা যতক্ষণ তন্ময় হয়ে তাস খেলেছি তারই ফাঁকে কিভাবে কোথেকে জানি একটা গাঢ় লাল মখমলে মোড়া হাই ব্যাক চেয়ার এসে ফায়ার প্লেস পাশে তার জায়গা করে নিয়েছে অমাবস্যার রাতের অন্ধকারের মতো কালো বেড়ালটা চেয়ারটার দিকে গেল। তারপর এক মুহূর্ত সেটার সামনে দাঁড়িয়ে একটা নিঃশব্দ লাফে সেটার উপর উঠে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল আর সেই মুহূর্তে একটা অদ্ভুত শব্দ শুনে আমার রক্ত হিম হয়ে গেল কোন এক অশরীর বৃদ্ধের খিলখিলে হাসির ফাঁকে ফাঁকে বার বার উচ্চারিত হচ্ছে আর তার সঙ্গে ছেলে মানুষই খুশি হওয়া হাততালি थ शुनेुझलज्ञान बनार्जी गोल पाजा तुले ऊर्धी पैसेज दिए दरजार दिखे छूटन ना तोमती फ्लैक चादर सैंडविच सब पड़े रही दर्जा पेड़ गेट गेट पेड़ बजी मन स्मार भाग्य बैंगलोर रास्त लोक चलाचल कम नईले आज एक मात्र पागला गाड़ी पागला छूटे कटा लोक जखम होते भावले गए काटा दे অনেকের জ্ঞান গাড়িতেই ফিরে এসেছিল কিন্তু তার মুখে কোনো কথা নেই প্রথম কথা বললেন ব্যানার্জি বেয়ার হাত থেকে ব্র্যান্ডির গ্লাসটা ছিনিয়ে নিয়ে এক ঢোকে অর্ধেকটা নামিয়ে দিয়ে ঘর ঘরে চাপা গলায় বলে উঠলেন ক্যাট। আমার নিজেরও কিছুই বলার অবস্থা নেই কিন্তু আমার মন দিল সত্যি ব্রাউন সাহেবের আদরের সাইমন যার মৃত্যু হয় বজ্রাঘাতে আজ থেকে একশো বছর আগে সেই সাইমন ছিল আমাদের আজকের দেখা এক পোষা কালো বেড়াল Sunday Suspense Shudu Mahathro, Radio Michi 98.3 FMA It's Hot It's Hot